সাহাদিবনুজাসমা রদাহত্ন হতে বর্ণিত তিনি রসিল উল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য একটি বন্য গাধা হাদিয়া পাঠালেন রসিল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম তখন আবহাওয়া কিংবা ওয়াদ্দ নামক স্থানে ছিলেন তিনি সাল্লাহ আল্লাহ সাল্লাম হাদিয়া ফেরত পাঠালেন পরে তার বিষণ্ন মুখ দেখে বললেন শুনো আমরা ইহরাম অবস্থায় না থাকলে তোমার হাদিয়া ফেরুত দিতাম না